فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك اللا تعبدوا إلا إياه وبالوالدين إحساناك إما يبلغن عيدك الكبر أحدهما أو كلاهما فلا تكن لهما أف ولا تنهرهما وكن لهما قولا كريما واففظ لهما جناح الظل من الرحمن وكن رب لحمهما كما ربيان صغيرا জর রহম ই নজর দিন হজ্জন মুরপ قالوا وإن نظر كل يوم مئة مرة قال نعم الله أكبر وأتيب عمات بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صلعت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد আমি আপনাদের সম্মুখে সন্তানের উপর সীতামাতার হক সম্পর্কীয় দুটি আয়াত কেলাবাদ করেছি আল্লাহ যদি আমাকে তৌফিক দেন তাহলে সন্তানের উপর সীতামাতার দায়িত্ব সম্পর্কে কিছু আলোচনা করার ইচ্ছা করবো ইল্লা তৌফিক সীতামাতা একজন মানুষের অস্তিত্বের মাধ্যম এবং অশীলা যদিও হজরত আদম আলাহি সালাদুয়সাল্লাম মাতা পিতা ছাড়া জন্ম লাভ করেছেন এবং হজরত হাওয়া আলাহ সালাদু সালাম মহিলা ছাড়া স্ত্রী ছাড়া জন্ম গ্রহণ করেছেন এবং হজরতা আলাহ সালাতাম বাপ ছাড়া জন্মগ্রহণ করেছেন এক কবি বলেন টিপলে ফয়েদা উপলে ওয়া মহাদেব মহাদেবা উ মাতা পিতা একজন সন্তানের अस्तित्व एशिला जगते बहु भालोबासा और सम्पर्क रत्येक भलोबा और सम्पर्क पीछने को लुकिया आंतु सतान पिता माार भलोबाषा और महाब्बत यहाँ एक स्थोत निर्भेजाल एक ही स्वच्छ तक जाए सतान जदि दीर्घद सफर फिर तक स्त्री सर हाथ दिखे तक एकम्र माता पिता चेहर दिखे तक स्वामी स्त्री भालोबासारित सार्थ लुकिए रवि तारषाएं बोलेंगार স্বামী এবং স্ত্রীর ভালোবাসার ভিতরেও স্বার্থ লুকিয়ে রয়েছে দুইজন বন্ধু একে অপরকে ভালোবাসে এই ভালোবাসাও কিন্তু নিঃস্বার্থের ভালোবাসা নয় এটা এটাও এই ভালোবাসাটার ভালোবাসাটির ভিতরেও কোনো না কোনো স্বার্থ লুকিয়ে রয়েছে আজকালের কথা নয় আজ থেকে প্রায় চোদ্দ বছর পূর্বে হজরত আলী মোরতাজা রজিয়াল্লাহ তালহু তিনার জামানার কথা তিনি বলে গেছেন বাস্তব বন্ধুত্ব দুনিয়া থেকে এখন বিদায় নিয়ে গেছে সব মানুষ স্বার্থের পিছনে দৌড়া দৌড়ি করছে আজ থেকে প্রায় আশি বছর আগে ডক্টর ইকবাল ডক্টর ইকবাল মারহুম তিনের ভাষায় তিনি বলে গেছেন আদমা দমকা নয় दौरों में गम खारो नहीं आदम आदम गानोए दौरों में गमखारो नहीं आके इंसानों को इंसानों के गमखारो करे दोस्तों जोहर चू चमन के है ओ बातिन में आदू दोस्तों जोहर चू चमन के है ओ बातिन में आदू जिंदगी उनकी चमन जारों में दुशवारों करे সব মানুষ স্বার্থের পিছনে দৌড়াদৌড়ি করছে আপনি ফ্যান দিলেন কেন মজান আছে না ফ্যান দেওয়ার জন্য ফ্যানটা বন্ধ করে যাই আমার ভাইরা দুনিয়ার ভিতরে আমরা যত भलोबासा देखते पा प्रत्येक भलोबाषार भरे को लुकिए रेतु माता पितार भलोबाषा तर सतानी ये एक निखुत निर्भेजाल निस्थ भलोबाषा तल्लाह रबुल आलमीन कुरने करीमर प्राय जगह पितामार आदर सम्मान तेज शख व्यवहार करा के निजे अबादतर साथे एकत्रित फरज कर যেমন বল ইসরায়েলের চব্বিশ এবং পঁচিশ নম্বর আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি অকাজা রব্দুক আল্লাহ তা তোমার পালন কর্তা আদেশ করেছেন যে তোমরা তাকে ছাড়া অন্য কাহারও আবাদত করো না এবং মাতা পিতার প্রতি তোমরা সদ আচরণ করো অথবা উভয়জন তোমার জীব দশায় বার উপনীত হয় ফালা তাকুল্লাহমা উফিন তখন তাদেরকে কখনো উপ শব্দ বলুন হুমা এবং ওদেরকে ধমক দিয়ে কথা বলো না অকুল্লাহুমা কবলান কারিমা এবং মাতা পিতার সঙ্গে তোমরা নরম নম্র বাসায় কথা বলো অকিল জানা হাজ মিনার রহমা অকুর রব্বির তাদের সামনে ভালোবাসার সাথে এবং নম্রভাবে মাথা নত করে দাও অকুর রব্বির হাম হুমা এবং বল হয়ে আমার রব এর হামহুমা আমার মাতা পিতার প্রতি দয়া কর্মা রব্বায় নেই স্বগীর ভাবে তারা আমাকে শৈশবকালে লালন পালন করেছিল এ আয়াতগুলো তারা প্রমাণিত হয় আল্লাহ তালার এবাদতের পর সীতা মাতার আনুগত্য সর্বাধিক গুরুত্বপূর্ণ ওয়াজিব সাহাব একরাম হুজুরফাক সাল আলহিম প্রশ্ন করেছেন সর্বাধিক প্রিয় কাজ কোনটি হুজুরফাকাল আলহিম বলেছেন মুস্তাহাব সময় নামাজ পড়া মুস্তাহাব সময় নামাজ পড়া তারপর জিজ্ঞাসা করা নজুর এর পরে সর্বাধিক গুরুত্বপূর্ণ কাজ কোনটি হুজুরফাক সাল আলহি আসাল্লাম বলেছেন তোমার মাতা পিতার সঙ্গে সৎ ব্যবহার করা এটা সর্বাধিক গুরুত্বপূর্ণ কাজ হজরত আব্বাস রাজি বর্ণিত তিনি বলেন হুজরুফাকালামকে বলেছেন হ্যা আমার কোন যদি তার মাতা পিতার চেহারার দিকে দয়ার সাথে রহমতের সাথে একবার তাকায় আল্লাহ রব্দুল আলমিন তার আমল একটি কবুল হজ অথবা একটি অমরার স্বভাব লিখে দেবেন সাহাব একরাম প্রশ্ন করেছেন আল্লাহি কোন মানুষ যদি দৈনিক একশতবার তার মাতা পিতার চেহারার দিকে তাকায় তাহলে তার কি স্বভাব আল্লাহর নবী বলেছেন হে আমার সাহাবীরা একশতবারও যদি কোন সন্তান তার মাতা পিতার চেহারার দিকে রহমদের সাথে দয়ার সাথে তাকায় রব্দুল আলামিন একশত কবুল হজের স্বভাব তার আমল্ নামাইলে কি দিবে আমার রাজিয়াল বর্ণিত তিনি বলেন আল্লাহর নবী বলেছেন চার ধরনের লোক কেমন দিন চার ধরনের লোক জাননাতে যাবে না কয় ধরনের লোক চার ধরনের লোক জান্নাতে যাবে না আজ মাতা পিতার অবাধ্য সন্তান জান্নাতে যাবে না ওলা কম্মান জুয়ারি যারা জুয়া খেলে ওলা মান্নান যারা উপকার করে খোটা দেয় ওলা মুতমিনু খমরিন এবং মৎফাই যারা মৎফান করে ওরাও জান্নাতে যাবে না তো বুঝা গেল জান্নাতে যাওয়ার জন্য যদি জান্নাতে যেতে চায় মাতা পিতার অবাধ্য হয়ে কখনো জান্নাতে যাওয়া যাবে না মাতা পিতার সঙ্গে সদাচরণ সদ ব্যবহার আমাদের সকলকেই করতে হবে রবিমান পুহু রবিমান পুহু কিল্লা কলা কি বারো আহাদ হুমা ও কেলা হুমা হজরত আবুহরাই রিয়াল থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর নবী বলেছেন তার নাক ধুলে দূষুরিত হোক তার নাক ধুলে দূষরিত হোক তার নাক ধুলে দূষরিত হোক অর্থাৎ সে লাঞ্ছিত হোক সে লাঞ্ছিত হোক সে লাঞ্ছিত হোক এই কথাটি আল্লাহর নবী তিনবার বলেছেন সে ব্যক্তি লাঞ্ছিত হোক সাব বলেছেন ইয়া রসুল আল্লাহ কার ব্যাপারে আপনি এমন পদ দোয়া করতেছেন কে লাঞ্ছিত হোক আল্লাহর নবী বলেন যে ব্যক্তি তার মাতা পিতার কোন একজন অথবা উভয়জনকে বার্ধিক্য অবস্থায় পেয়েছে এবং সে তার খ্যাদমত করে জাননাতে যেতে পারে নাই জাননাতে প্রবেশ করতে পারে নাই সে ব্যক্তি লাঞ্ছিত হোক আমার ভাইরা হাদিসের মধ্যে আছে বলেছেন তিন ব্যক্তির দোয়া সরাসরি কবুল হয়ে যায় কয় ব্যক্তির দোয়া তিন ব্যক্তির দোয়া এবং বদ উভয়টি দোয়া এবং বদ উভয়টি সরাসরি কবুল হয়ে যায় সাহবাহ নাম বলেছে হুজুর এই তিন ব্যক্তি কারা হুজুর ফাজ সাল্লাহ আলাইসালাম এক নাম্বার বলেছেন দাওয়াতুল মাজলুম মাজলুমের দোয়া অত্যাচারিত নিপীড়িত নির্যাতিত সেই যে কোনো দোয়া করে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায় মাজলুম সে বিধর্মী হোক কিন্তু আপনার বিরুদ্ধে বদোয়া করে আর এই বদোয়াটা ন্যায়সঙ্গত হয় সরাসরি এটা কি হবে নিপীড় যদি আল্লাহর দরবারে দোয়া করে সেটা সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায় দ্বিতীয় নাম্বার দাওয়াত মুসাফির কোন মুসাফির যদি আল্লাহর দরবারে দোয়া করে মুসাফির মুসাফির বুঝুন তো না আপনি এখন নোয়াখালী থেকে ঢাকায় গিয়েছেন আপনি মুসাফের আপনি বাংলাদেশ থেকে সৌদি আরব গিয়েছেন আপনার মুসাফের কোনো মুসাফের যদি আল্লাহর দরবারে দোয়া করে সঙ্গে সঙ্গে সেটা কবুল হয়ে যায় এই জন্য আমরা যারা কখনো সফরে যাব কখনো সফরে যাব আপনার নির্ধারিত আপনার বসতি থেকে আটচল্লিশ মাইল দূরে যদি কোথাও যান তখন আপনি মুসাফের হবেন ওই অবস্থায় আল্লাহর দরবারে যে কোনো দোয়া করতে পারেন কারণ ওই সময়ের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় তৃতীয় নাম্বারের উপর তার সন্তানের উপর যে কোনো দোয়া করে আল্লাহ রব্বুল সঙ্গে সঙ্গে সেটা কবুল করে নেন সাল্লাহ আলহি আসাল্লামকে একদা প্রশ্ন করা হয়েছেন রসুল আল্লাহমান আবার রসুল আল্লাহান আবার আল্লাহ রসুল আমি কার সঙ্গে উত্তম আচরণ করব উত্তম ব্যবহার করবো কলা উম্মাকলা কুল তু সুম্মান কলা উম্ম কলা কুল তু সুম্মান্লাহ আমি কার সঙ্গে উত্তম আচরণ করব আল্লাহর নবী বলেছেন তোমার মায়ের সাথে তারপরে কার সাথে তারপরে তোমার মায়ের সাথে তারপরে কার সাথে তারপরে তোমার মায়ের সাথে তারপরে কার সাথে নবী বলেছেন তোমার পিতার সাথে আল্লাহর নবী এ হাদিসের মধ্যে মায়ের সাথে উত্তম আচরণ করার জন্য তিনবার বলেছেন আর বাপের সঙ্গে উত্তম আচরণ করার জন্য একবার বলেছেন মায়ের কথা আল্লাহর নবী তিনবার কেন বলেছেন মহাদ দিশিনে কেনাম তার কারণ দর্শীছেন যে মা তিনটি অধিক গুরুত্বপূর্ণ কষ্টের কাজ একাই করে যেই তিনটি কষ্টের কাজে মায়ের সঙ্গে দুনিয়ার কেহ শরিক হয় না অংশীদার হয় না এক নাম্বার পুরুষের এক ফোটা দাতু পুরুষের পৃষ্ঠ থেকে এক ফোটা দাতু যখন মায়ের উদরে গিয়ে পৌঁছে তখন থেকে মায়ের মুখের রুচি ডুচি বিদায় নিয়ে যায় এবং বুমি বমি ভাব একদিন নয় দুই দিন নয় মাসকে মাস পর্যন্ত মা খাইতে পারে না এবং খাওয়ার গ্রানও শুনতে পারে না খাওয়ার গ্রান না আসলে ভূমি হয়ে যায় কত মা এভাবে সন্তান গর্ভে ধারণ করে ভূমি করতে করতে কষ্ট হয়ে গিয়েছে আমার ভাইরা শুধু তাই নয় গর্বের সন্তানটি মায়ের শরীরের রক্ত মাংস এবং ক্যালসিয়াম শুষে শুষে বড় হতে থাকে আর মা ক্রমশ রক্ত মাংস এবং ক্যালসিয়ামের অভাবে দুর্বল হতে থাকে দুনিয়ার ভিতরে অনেক কষ্ট এমন রয়েছে কিছু কিছু কষ্ট এমন আছে যেটা অন্যের কাছে বললে লাগব ভয় কমে যায় কিন্তু সন্তান গর্বে ধারণের কষ্ট এটা এমন একটা কষ্ট যেটা অন্যের কাছে বললেও কখনো লাগব ভয় না কমে না আবার কিছু কষ্ট এমন আছে যেটা অন্যের ডাক্তারের কাছে গেলে চিকিৎসা হয় গর্ভে ধারণ করার পরে এমন যে এমন কষ্ট মায়ের কাছে আসে যেটা কোনো ডাক্তারের কাছে গেলেও চিকিৎসা হয় না যত একদিন যায় তত বাচ্চারই বড় যে থাকে মায়ের প্যাট বাড়ি হতে থাকে ও যুবক ভাইরা আপনার মা আপনাকে এভাবে কুলে নিয়ে আপনার মা আপনাকে কুলে নিয়ে রান্না বান্না এবং কাপড় দেওয়া এবং আঙ্গিনা ঝাড়ু দেওয়ার কাজ করেছে ও যুবক ভাই আপনার পেটে যদি পাঁচ কেজি ওজনের একটা কুলসি বেদে দিয়ে আপনাকে উঠেন আঙ্গিনা ঝাড়ু দেওয়ার জন্য বলা হয় তখন হয়তো আপনি কিছুটা আশ করতে পারবেন अपनारा आपके घर में धारण कर कत कष्ट दस महीना पेटे लेके चले आए ना दा तुझे उमर सबकत उमर बेदमत मेरा शबकत से के हाई तुझे क्या मुशाकत हामल की हाल लत में उनको हुई थी क्या वाला दत की वक्तो? उनको मोहतना आई थी कत कष्ट আপনার মা আপনাকে ঘরের দারুন করে ঘুরেছে সহ্য করেছে কারণ কারো কাছে কখনো মুখ খুলে বলে নাই অনেক সময় দেখা যায় গর্বের সন্তান গভীর রাত গুমের ভিতরে মায়ের কলিজার মধ্যে লাঠি মারে মা কষ্ট অস্থির হয়ে যায় গুম থেকে জাগ্রত হয়ে বসে যায় চুপে চুপে চোখ থেকে পানি ছাড়া শুরু করে কারো কাছে বলে না এবং কি তার নিজের স্বামীর কাছেও এই দুঃখ এবং কষ্টের কথা বলে না আবার কখনো কখনো দেখা যায় খেতে বসেছে ওই সময় গর্বের সন্তান তার মায়ের কলিজায় লাথি মেরেছে মা খাবার বন্ধ করে চকিতে গিয়ে গড়াগড়ি খাচ্ছে এমন এক কষ্ট যেটা কারো কাছে বলে না হাঁটতে কষ্ট চলতে কষ্ট বসতে কষ্ট শুইতে কষ্ট সব কষ্ট আর কষ্ট সহ্য করে আপনার মা আপনাকে ঘরে ধারণ দাঁড়ান করেছে আল্লাহ রব্দুল আলমিন দুনিয়ার মানুষকে কিঞ্চিত স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলেছেন আমি মানুষদেরকে তার মাতা পিতার সঙ্গে সৎ আচরণ করার জন্য বলে দিয়েছি কারণ তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট সহ্য করে ধর্মে ধারণ করেছে তাহলে সন্তান গর্ভে ধারণ করার কষ্ট এটা একা মায়ে ভোগ করে আমাদের এই পৃথিবীতে কোনো পুরুষ কি সন্তান গর্ভে ধারণ করে গর্ভে ধারণ করে কে একা একমাত্র আমার আর আপনার মা এই জন্য নবী মায়ের কথা বলেছেন যে মায়ের সঙ্গে উত্তম আচরণ কর দ্বিতীয়বার কেন বলেছেন দ্বিতীয় নাম্বার কারণ হল প্রসব বেদনার কষ্ট এটা একমাত্র আপনার মা সহ্য করেছে দুনিয়ার কোন পুরুষ পছব বেদনার কষ্ট সহ্য করতে পারে নাই আল্লামা ডক্টর ইকবাল বলেন আসুদা দা দিলো দিলা দারো চে আসুদা আসু দা দিলা জারো দিলা দারি খার জিগর খারেছে দানি দা বমা সুকে বফল আছে দানি গানে গেরে পেতারেছে দানি চিরসুখী জন ব্রমে কি কখন ব্যতীতের বেদন বুঝিতে পারে কি যাতনা বিষে বুঝিবে সে কি সে কবুসি বিষে দ্বংসে নিজারে সাফের ব্যথা ওই ব্যক্তি ওই ব্যক্তি বলতে পারবে যে ব্যক্তিকে সাপে তামড় দিয়েছে সাপে দংশন করেছে ঠিক প্রসব বেদনার কথা ওই ব্যক্তি বলতে পারবে যে প্রসব বেদনার কথা যার প্রসব বেদনা হয়েছে সেই যারা প্রসব বেদনাতে কত কষ্ট এটা কোন মানুষ বলতে পারবে না হাসপাতালের ব্যাডে সুদে কত কষ্ট এটা ওই বলতে পারবে যে কিছুদিন হাসপাতালের ব্যাড ছিল লজ্জতে দরদে মোহাবত রাজ বেদর মকর রাচে যে ব্যক্তি। মাথা ব্যথা হয়নি সেই মাথা ব্যথা কত কষ্ট এটা কখনো সে অনুভব করতে পারবে না ঠিক আমার ভাইরা প্রসব বেদনা কত কষ্টের জিনিস এটা যার জীবনে প্রসব বেদনা হয়নি সে ছাড়া কেউই বুঝবে না কিতাবের মধ্যে আছে একজন সন্তান যদি জীবিত অবস্থায় তার মায়ের ফ্যাট থেকে বেরিয়ে আসতে হয় একজন সন্তান যদি জীবিত অবস্থায় তার মায়ের পেট থেকে বেরিয়ে আসতে হয় তাহলে সন্তানটি তেরো ইঞ্চি লম্বা এবং নয় ইঞ্চি ব্যয় মোটা হইতে হবে কথা বুঝতেছে কিনা আমার তেরো ইঞ্চি লম্বা এবং নয় ইঞ্চি ব্যয় মোটা হইতে হবে যদি এভাবে হয় তাহলে সন্তানটি জিন্দে আসবে যদি একটু কম হয় সন্তানটি কখনো জিন্দে আসতে পারে না আর যে রাস্তা দিয়ে যে পদ দিয়ে এই সন্তানটি বেরিয়ে আসে ওই পথ সর্বোচ্চ দুই থেকে আড়াই ইঞ্চি বেড় মোটা হয় তেরো ইঞ্চি লম্বা নয় মোটা এই সন্তানটি যখন দুই কিংবা আড়াই ইঞ্চি বেড় মোটা পথ দিয়ে বের হওয়া শুরু করে এত চিকন আর সরু পথ দিয়ে যখন বের হওয়া শুরু করে তখন মায়ের উপর কি যে ক্যামত হয়ে যায় কি যে হাসর গুজারে যায় এটা মা ছাড়া দুনিয়ার কেউ বলতে পারে না আল্লাহ বলেছেন আমার আমি যদি তোমার বের হওয়ার পর প্রশস্ত করে না দিতাম তুমি এই দুনিয়ার চোখ কখনো দেখতে না আমি আল্লাহ নিষ্কুদ্রুতি ভাবে এত চিকন সরু একটি জায়গা দিয়ে তোমাকে মেহেরবানি করে আমি বের করেছি আহ এ অবস্থায় দেখা যায় অনেক মা বেউ হয়ে যায় এমনও দেখা যায় বেশ হওয়ার পরে তার জ্ঞান আর ফিরে আসে নাই সাদা গরম করেছে কখনো কখনো দেখা যায় গরবের ডেলিভাড়ির আগ মুহূর্তে তার স্বামী থেকে বিদায় নিয়ে নেয় শ্বশুর শাশুড়ি থেকে বিদায় নিয়ে নেয় আর মাঝে মাঝে কষ্ট সহ্য করতে না পড়ে বলে আমার হাতে একটা ছুরি দাও তোমরা আমাকে জবে করে দাও কি হালত মে থে ওয়ালাদ কি হালত মে উ জবাব ফের নজর পড়তে হির ভুলগেই ভুল গেই সরঞ্জে সাদিসের মধ্যে আছে হুজুরপাতাম বলেন এত কষ্ট সহ্য করে মা তখন তাকে প্রসব করে আর সন্তানটাকে যখন মায়ের কোলে এনে দেওয়া হয় দশ মাস দশ দিন কষ্ট এবং ডেলিভাইয়ের কষ্ট সঙ্গে সঙ্গে মা ভুলে যাক সঙ্গে সঙ্গে মা সেটা একবার যদি এক নজর তার সন্তানের দিকে পড়ে আমার ভাইরা মা আপনাকে কত কষ্ট করে আপনাকে প্রসব করেছে এই মা যদি অক্ষরটি ছোট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দ মা কথাটি ছোট্ট অতি কিন্তু যেন বাই এমন মধুর কথা যে আর ত্রিভুবনে নাই রুগবি শুয়ে শুয়ে যন্ত্রনাথে মরি শান্তনাফাই যত মনে মায়ের কথা শুনি শান্তনাফায় যত মনে মায়ের কথা শুনি তাহলে গর্ব দারণ কষ্ট একা মা করেছে এই জন্য আল্লাহ নবী মায়ের কথা বলেছেন প্রসব বেদনার কষ্ট মা সূর্য করেছেন এই জন্য দ্বিতীয়তে নবী মায়ের কথা বলেছেন তৃতীয় নাম্বার আপনার জন্মের পর ওই যুবক ভাই আপনার জন্য নরম গরম এবং মিষ্টি দুধের প্রয়োজন আল্লাহ রব্বুল আলামিন এই নরম গরম এবং মিষ্টি দুধের ব্যবস্থা আপনার মায়ের স্তনে করে দিয়েছেন কোথার থেকে এসেছে আপনার মায়ের স্তনে দুধে আছে মানুষ যখন কোন খাবার খায় খাওয়ার পরে পেটে যাওয়ার পরে এটা বিভক্ত হয় খাবার গুলো পেটে যাওয়ার পরে দুই ভাগে বিভক্ত হয় এক ভাগ মলমূত্র আকারে বেরিয়ে আসে আর এক ভাগ রক্ত হয়ে দেহের ভিতরে থাকে কথা বুঝতেছেন না এক ভাগ মলমূত্র হয়ে কি বেরিয়ে চলে আসে আরেকবার রক্ত হয়ে ভিতরে থাকে যে রক্ত হয়ে ভিতরে থাকে সেটা আবার দুই ভাগে বিভক্ত হয়ে একবার গোষ্ঠের রেসার ভিতরে ঢুকে গোষ্ঠ হয় আর একবার রগের ভিতরে ঢুকে শক্তি হয় আর যদি মা হয় স্তনে দুধের প্রয়োজন হয় তখন ওই রগের ভিতরে যে অংশ শক্তির জন্য ঢুকে সেটা আবার দুই ভাগে বিভক্ত হয়ে একবার দুধ একারে বেরিয়ে আছে আর একবার ভিতরে থাকে এই জন্য দেখা যায় পুরুষের তুলনায় মহিলার শক্তি অর্ধেক কম কারণ পুরুষ কখনো সন্তানকে দুধ খাওয়ায় না এই তার শক্তির ভার কখনো কমে না আর মা যেহেতু সন্তানকে দুধ খাওয়ায় এই শক্তি একবার তার কাছে কি কমে যায় ও যুবক ভাইরা মায়ের স্তনের দুধ চুষে আমরা আমাদের মাকে চিরকালের জন্য দুর্বল বানিয়ে রেখেছি চিরকালের জন্য আমার মা দুর্বল হয়ে গেছে একমাত্র এই দুধ চুষে খাওয়ার কারণে আমার ভাইরা শুধু তাই নয় মাগ মাসের কনকনে শীত মাঘ মাসের কনকনে শীত পসরা পাখানা করে আপনি কাঁটা কাপড় ভিজিয়ে পেলেছেন আপনার মা আপনাকে এই কাঁটা কাপড় পরিবর্তন করে নিজের কাপড়ের আঁচল দিয়ে ঝরে ধরে আপনাকে সারা রাত বুক রফর রেখে মা ওদান সারা রাত কাটিয়ে দেয় কত কষ্ট সহ্য করে আপনার মা আপনাকে লালন পালন করেছে তুকা টুকা হান্তি সদরা আল্লাহাক বলেন আমি তোমার মাতা পিতার অন্তরে তোমার মহাপ্যতার ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি লায়া হাত্তা হাত্তা তান হাত্তাসবা ওলাই না মানে হাত্তাস্তানা মা তুমি খাওয়ার আগে তারা কখনো খায় না তুমি ঘুমানোর আগে তারা কখনো কি ঘুমায় না কোন মা সন্তান ঘুমানোর আগে ঘুমায় যারা সন্তানের দু একজন সন্তানের বাপ হয়েছেন তারা বুঝতে পারবেন সন্তানের যদি রোগ হয় মনে হয় যেন রোগটা কার হয়েছে কর আপনার হয়েছে রোগটা মনে হয় যেন সন্তানের যদি ক্ষুধা থাকে মনে হয় যেন ক্ষুধা আপনার পেটে লেগেছে এমন মাতা পিতা অস্থির হয়ে যায় কত কষ্ট করে আপনাকে আপনার মাল আলম পালন করেছে আমার ভাইয়েরা এই জন্য হাদিসের মধ্যে আছে হুজুর ফাজ সাল্লাই সাল্লাম বলেন গর্ভবতী মহিলা গর্ভবতী মহিলা দিনে রোজার খাওয়াব বলেন দিনে কিসে সাবাব রোজার খাওয়াব প্রত্যেকটা রাত সবে কদরের ছাওয় তারা মোল্লামা লেখা হয় প্রত্যেকটা দিন রোজার সাব আর প্রত্যেকটি রাত কি সবে কদরের সাবাব তারা মোল্লামা লেখা হয় নাম্বার দুই সন্তান প্রসব হওয়ার পর ডেলিভারি হওয়ার পর একজন ফেরেস্তা আসমান থেকে ঘোষণা করে ওরে আল্লাহর বন্দা ওরে আল্লাহর বন্দা তুমি খুশি হয়ে যাও तुम्हें प्रसव कर सब गुना जाग्रत था मैरा जाग्रत था सन्तान लालन पलन करार्जन मा जाग्रत था रत के रत मा सतान के कूले बस आठ दस बार पंद्रह बार সন্তানের ঘুম ভাঙে একবার ঘুম ভাঙলে আবার ঘুম পাড়াইতে তারা দশ মিনিট বিশ মিনিট দেরি হয় এই সন্তান লালন পালন করার জন্য যদি কোনো মা জাগ্রত থাকে আল্লাহর নবী বলেন সত্তরটি গুলাম আল্লাহর রাস্তায় আজাদ করলে যে স্বাব তার আমল নামায় সেই স্বয়াবটুকু লেখা হয়ে যায় আল্লাহর নবী আরো বলেন আল্লাহর নবী আরো বলেন কোনো মহিলা যদি ডেলিভারির সময় এন্তেকাল করে এন্তেকাল হয়ে যায় আল্লাহ রব্বুল আর আমিন তাকে সাদাদের সাবদান করে শোভান করে তাকে সাদাদের এই এজন্য আমার ভাইরা বুঝুর দিন বলেন তাকে বাসি দরদো আলম নেহার হারদ আলম নেদমতে মা দরফ দরক তা সবি আজ মালে দৌল বক্তিয়ার ও ভাইরা যদি কোনো মানুষ হায়াতকে বৃদ্ধি করতে চান কোনো মানুষ যদি আল্লাহর নবী বলেন সে যদি এটা পছন্দ করে যে আমি আমার হায়াত বেড়ে যাক এবং আমার সম্পদ বেড়ে যাক কথা বুঝতেছেন কোনো মানুষ যদি চায় আমার হায়াত কি বেড়ে যাক আমার হায়াতটি দীর্ঘ হোক এবং আমার সম্পদ বেড়ে যাক সে যেন তার মাতা পিতার সঙ্গে সদাচরণ করে সে যেন তার মাতা পিতার সঙ্গে খ্যাতমত করে মাতা পিতার খ্যাতমত করলে আল্লাহ রব্বুল আলমিন হায়াত বৃদ্ধি করে দেন মাতা ভিতার খ্যাদমত করলে আল্লাহর রব্বুল আলমিন তাকে ধনায়িত্ব বানিয়ে দেন ধনায়িত হওয়ার জন্য মাতা পিতার খ্যাদমতের আমার ভাইরা হজরত করি রজি তালাম আল্লাহর নবীর দরবারে চিঠি লিখেছেন ইয়ার রসুল আল্লাহ আমি আপনার সাহাবি হতে চাই আমি আপনার সাহাবি হতে চাই কারণ যে ব্যক্তি আল্লাহর নবীর সাহাবি হবে যে ব্যক্তি আল্লাহর নবীর চেহারার দিকে একবার টাকাবে ইমামের সাথে এবং ওই অবস্থা তার মৃত্য হবে তার উপর জাহান নামের আগুন হারাম হয়ে যাবে অর্জন করার জন্য আমি আপনার সাহাবি হতে চাই নবী জিজ্ঞাসা করেছেন তোমার মাতা পিতা জীবিত আছে এর অসুল আব্বা অনেক আগে ইন্তকাল করেছে তোমা আমার বিদ্যা মা অসুস্থ তিনি আর সেবা করতে হয় এই মুহূর্তে আমাকে কি করার দরকার হুজুরফাদ সল্ল্লাহ আলাইসালাম বলেছেন রে ওয়াইস করি তোমাকে আসতে হবে না তুমি তোমার মায়ের কি করো সেবা করো তুমি তোমার মায়ের সেবা করো আমার ভাইরা ওয়াস করেনি রাহাল আল্লাহর নবীর মায়ের সেবা করেছেন আল্লাহর নবীর নির্দেশে সাহাবিত অর্জন করতে পারে নাই ঠিক কিন্তু আল্লাহর নবীর সাহাবাইকরাম কৌশিয়ত করেছেন আমার সাহাবিরা ওয়াস করি যখন মোদিনায় আসবে তার থেকে তোমরা দোয়া চেনিও কারণ তার দোয়ার বদলতে সমুদ্রের ফেনার মতো হাজার হাজার মানুষ জাননাতে চলে যাবে সে এত বড় সৌভাগ্যবান কেন হয়েছে আল্লাহর নবী আদেশ করেছেন মাতা পিতার খ্যাদমত কর আর মাতা পিতার খ্যাদমত করার কারণে এই সৌভাগ্য তার নসিব হয়েছে আমার ভাইরা মাতা পিতার যদি দোয়া থাকে আমি গত সপ্তাহে বলেছি যদি কোনো সন্তানের উপর তার মাতা পিতার দোয়া থাকে কঠিন কঠিন মুসিবত থেকে আল্লাহ রব্দুল আলম তাকে রেহাই দিয়ে দিবেন এটা সে তেরো পাবে না তিন বন্ধু যাওয়ার সময় গত সপ্তাহে বলেছি পাহাড়ি পত্তি যাওয়ার সময় হঠাৎ প্রচন্ড ঝড় শুরু হয়েছে তিন বন্ধু পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছে আশ্রয় নেওয়ার পরে বিশাল একটি পাথরের টুকড়া ওদের গর্তের মুখে এসে গর্তের মুখ বন্ধ করে দিয়েছে এত বিশাল ও বিরাট পাথরের টুকড়া যেটাকে সরানোর মতো এই তিনজনের ক্ষমতা নেই সুতরাং তিনজন পরামর্শ করেছে যে বন্ধু আজকে আমরা তো বাঁচতে হবে তবে কিভাবে বাঁচবো এভাবে দীর্ঘক্ষণ থাকলে তো শ্বাস লুগ হয়ে আমরা প্রত্যেকে জীবনের সব চাইতে একটি ভালো আমল নিয়ে আমরা আল্লাহর দরবার দোয়া করি একজন দোয়া করব আর দুইজন আমিন আমিন বলবো তখন এক বন্ধু হাত তুলে বলেছেন আল্লাহ আমার অনেকগুলো ছাগল ছিল আমার অভ্যাস ছিল ছাগলগুলো দহন করে সর্বপ্রথম আমার মাকে দুধ খাওয়াইতাম তারপর আমার বাচ্চাদেরকে দুধ খাওয়াইতাম দেখি। আমার বাচ্চারা দুধের পিপাশায় ছটপট ছটপট শুরু করেছে যেহেতু আমার অভ্যাস আগে আমি আমার মাকে খাওয়াই তারপর বাচ্চাদেরকে খাওয়াই এই জন্য আল্লাহ আমি দুধের ফেয়াল নিয়ে আমার মায়ের শিয়রের পাশে সারা রাত দাঁড়িয়ে থাকি আল্লাহ এই আমলটা যদি তোমার পছন্দ হয়ে থাকে আজকে বিফদের কঠিন মুহূর্তে আল্লাহ আমাদেরকে সহযোগিতা করো এই দোয়া করার সাথে সাথে ওই ফাথরের তিন দাগের এক বাদ কুদ্রুতি ভাবে সরে যাক বুঝা গেল মাতা পিতার যদি কি থাকে দোয়া থাকে আল্লাহ রব্বুল আরামিন সন্তানকে অনেক মুসিবত থেকে যেটা আপনি টাকার জুড়ে পারবেন না অনেক মুসিবত থেকে আল্লাহ রব্দুল্লাবেন কুত্র কিভাবে আপনাকে পাঠিয়ে দিবেন এটা প্রতিশ্রুতি আছে কোরআন মায়ের সঙ্গে যদি কোনো মানুষ করে দুর্ব্যবহার করে তাহলে ফরকালে তো শাস্তি তার জন্য রিজার্ভ আছেই মায়ের সঙ্গে অপরাধ করলে দুনিয়াতেও আল্লাফা শাস্তি দিয়ে তার নজির দেখায় দেয় কথা বুঝতেছেন কিনা দুনিয়াতে আল্লাফা কি দেয় তাকে শাস্তি দিয়ে দেয় আর আমরা তো দূরের কথা একদম সাহাবি হজরত আলকামার রিয়াল আলকামার স্ত্রী আলকামার রিয়াল স্ত্রী আল্লাহর নবীর দরবার দড়িয়ে এসে বলেছেন রসুল আল্লাহ আমি আপনার সাহাবি আলকামার স্ত্রী আচ্ছা কেন এসেছ কয়া রসুল আল্লাহ আমার স্বামী মৃত্যুসজ্জে সাইিত কিন্তু আমার স্বামীর মুখ দিয়ে কালিমা বের হচ্ছে না আমি অনেক চেষ্টা করেছি কিন্তু তার মুখ দিয়ে কালিমা বের করতে পারি না আল্লাহর নবী হজরতে বেলাল হাবছি এবং কিছুকে বেলাল নেতৃত্বে আল্লাহ দরদ ছিল এটা নবী কখনো বরদাস করে নাই এর জন্য সঙ্গে সঙ্গে হজরতে বেলাল সহ কিছু সাহাবিকে পাঠিয়ে দিয়েছেন বেলাল যাও কালিমা পড়াও হজরত বেলাল আফসিরজ্লাহ তালান এবং তিনার সঙ্গে সমস্ত সাহাবি ছিলেন जखने कलिमार कथा अलकाम स्त्री आप जा सब ठीक सब ठीक हम चेष्टा क्यों आलकाम मुख दिए कलिमार बेर करते आल्ला नबी हे हमार सबीरा अलकाम जीवित आ না আলকামার আপনার দিবি দুই তার কি মা আছে কিনা কহা তার মা আছে তবে বিদ্যা খুবই বিদ্যা নবী বলেছেন যাও আলকামার মাকে আমার সালাম বলবে আলকামার মাকে আমার বলবে এবং বলবে যদি তার কষ্ট না হয় সেই জন্য আমার দরবারে আসতে না হয় আমি তার দরবারে যাও এই কথা বলার সঙ্গে সঙ্গে আলকামার মা বিদ্যা মানুষ নবী আমার দরবারে আসবে এটা কেমন কথা এই জন্য লাদির উপর বধ দিয়ে আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে বলেছেন আমাকে কেন তলব করেছেন আল্লাহর নবী বলেছেন সত্য সত্য কথা বলবে তোমার আলকামা কেমন ছিল তোমার ছেলে আলকামা কেমন ছিল কম আস হুজুর ফাঁসত নামাজ আমার ছেলে দামাদের সাথে পড়ত তার জন্য নামাজ পড়ত দাম সজ্জা করত খয়রাত করতো দুনিয়ার মধ্যে এমন কোন ন্যাকের কাজ নাই যেটা আমার ছেলে আলকামা কি করে নাই सब बुझी तुम्हार संगे तूप आचरण तो हजूर आपने जेहतुक जिज्ञेस कर पेले तुम संगे तुसम्पर्क नहीं बो के प्राधान्य देर संगे सब समय दुरव्यवहार करे सब ठीक नामा हक जत्का सब किए तबा से कष्ट देर असंतुष्ट सब सर्व क्षेत्रे से बोलते प्राधान्य देर पर आल्ला नबीद আলকামাকে দিব। তখন আলকামার মা বলেছেন হুজুর এটা কেমন নির্দয়ের কথা আপনি আমার সামনে বুঝে আমার ছেলেটাকে জ্বালিয়ে দিবেন এটা কেমন কথা আল্লাহর নবী বলেছেন হে আলকামার মা শুনে নাও তোমার ছেলে যদি এই অবস্থায় মৃত্যুবরণ করে এই আগুন থেকে সত্তর গুণ কঠিন আগুনে তোমার ছেলেকে জ্বলিতে হবে কারণ তুমি যদি ক্ষমা না করো আর তোমার ছেলে বেইমান হয়ে মারা যাবে তখন দুনিয়ার আগুন থেকে আরো সত্তর গুণ বেশি তেজি আগুনে তোমার ছেলে জড়িত হবে তোমার যদি ওটা সহ্য হয় এটা কেন সহ্য হবে না তখন আলকামার মা বলেছেন আমি আমার ছেলে আলকামাকে ক্ষমা করে দিয়েছি আমি আমার ছেলে আলকামাকে কি ক্ষমা করে দিয়েছি আল্লাহর নবী তারপরেও বিশ্বাসের জন্য হজরত বেলালকে বলেছেন বেলাল এখন যাও আলকামার মুক্তি কালিমা বের হয় কিনা এখন গিয়ে দেখো বেলাল দিয়ে লাল তিনি বলেন তো আমি তার ঘরের ভিতরে এখনো ঢুকি নাই ঘরের ভিতরে এখনো কি দরজায় দাঁড়িয়ে দরজায় যখন গিয়েছি তখন আমার কানে আসতেছে আলকামা জোরে জোরে ফুটতেছে জোরে জোরে কি ফটতেছে তখন আল্লাহ নবীর সামনে যখন এই ঘটনাটি বলা হয় নবী বলেছেন আন তার মুখ দিয়ে কালিমা বের না হওয়ার একটাই মাত্র কারণ যেহেতু তার মা তার উপর কি ছিল অসন্তুষ্ট ছিল এই কারণে আলকামার মুখি কালিমা বন্ধ হয়ে গিয়েছে এই আমার ভাইরা আমার সকলে মরতে চাই না এই আমাদের দাদের মাতা পিতা রয়েছে বৃদ্ধ অবস্থায় হোক যাই হোক আমরা ওদের খ্যাতব করে ওদেরকে সব সময় আমরা খুশি রাখার চেষ্টা করবো ওলাম একরাম বলেছেন সন্তানের উপর পিতামাতার অনেকগুলো হক আমি খুব সংক্ষেপে বলছি আলোচনা ছেড়ে দিচ্ছি এক নাম্বার তাদের প্রয়োজনীয় আহারের ব্যবস্থা করা সীতা মাথার প্রয়োজনীয় আহারের ব্যবস্থা করা এটা এক নাম্বার হক দ্বিতীয় নাম্বার প্রয়োজন অনুযায়ী তাদের খ্যাতমত করা কথা বুঝতেছে কিনা প্রয়োজন অনুযায়ী তাদের কি করা আমি তো আমি নিজে এখন চলতে কষ্ট আমি মায়ের কিভাবে খ্যাতমত করবো আপনার যদি কষ্ট হয় আপনার বউকে বলেন আপনার স্ত্রীকে বলেন কারণ আপনার স্ত্রীর উপর খ্যাতমত লাজেম না তবে আপনি যদি বলেন তখন কি যে বাবা তখন লাগেম তখন জরুরি হবে তুমি তোমার স্ত্রীকে বলো আমি তো দুর্বল হয়ে গিয়েছি সন্তান হিসেবে মায়ের খ্যাত মতো প্রয়োজন ছিল তো আমি তো বাড়তেছি না তুমি করো নাম্বার তিন তারা ডাকলে বিনয়ের সাথে জবাব দেওয়া অনেকে আছে উঠে গেউ ঘেউ করে উঠে না কি না না খুব বিনয়ের সাথে মা কেন আমাকে ডেকেছেন খুব বিনয়ের সাথে তাদের ডাকের সারা দিবেন নাম্বার চার শরীয় বিরোধী নয় তাদের এমন নির্দেশ পালন করা শরীয় বিরোধী নয় তাদের এমন নির্দেশ পালন করা পাঁচ নাম্বার সদা নম্রতার সাথে কথা বলা ৬ নাম্বার তাদের প্রয়োজনীয় পোশাক পরিচ্ছেদের ব্যবস্থা করা সাত নাম্বার নিজের জন্য যখন দোয়া করবে তখন মাতা পিতার জন্য দোয়া করবে কথা বুঝতেছেন আপনারা নিজের জন্য যখন দোয়া করবেন তার সাথে সাথে মাতা পিতার জন্য কি করবেন দোয়া করবেন আট নাম্বার নিজের জন্য যা পছন্দ করবেন মাতা পিতার জন্য তা পছন্দ করবেন নিজের জন্য যা অপছন্দ করবেন মাতা জন্য সেটা অপছন্দ করবেন আর কখনো রাস্তায় চলার পথে আপনার মাতা আগে হাঁটবেন না রাস্তায় চলার পথে কখনো মাতা আগে হাঁটবে না ওদের পিছনে পিছনে থাকবেন সর্বশেষ অনেকে অত প্রশ্ন করতে পারেন বুঝুর পিতামাতা মৃত্যুবরণ করেছে দুনিয়াতে এখন নেই কিন্তু ওদের সঙ্গে জীবদশায় সদাচরণ করতে পারি নাই এখন কি করতে হবে আছে না আমাদের অনেক মা আছে না যে সদাচারণ ওদের সঙ্গে করতে পারি নাই কিন্তু ওরাকাল করে চলে গেছে এখন কি করতে হবে কিতাবের ভিতরে আছে বাসার উপায় আছে এখন এক নাম্বার তুমি তোমার মাথা পিতার জন্য সব সময় দোয়া করো রব্বেরাম হোমা কামা রব্বায়নি রব্বেরামা রব্বায়ানি জিদে মায়ের নামে সত্য করবেন এটাকে বলা হয় ইসালে মাছ মালে মা माता पिता दुनिया मध्य सम्पद रेखे गेसे ते सम्पद गो बुक करते ताली हाथी कबरे हाउमा चित्कार करते तीन नंबर माता पितार बंधु सब व्यवहार करा माता पिता दुनिया तब आपनारा पितार बंधु बान्धव दुनिया आते सब व्यवहार करते नंबर चार जो माता पितार को ऋणे ऋण करस আল্লাহর অস্তে ওদের করসগুলো কি করে দিবেন শোধ করে দিবেন আপনার মা আপনার আব্বা দুনিয়াতে হয়তো ঋণ করে গেছে আদায় করতে পারে নাই আপনি তার একজন সৎ সন্তান হিসাবে যাহে এ ঋণের কারণে আমার আব্বা যদি কবরে আগুন কবরে ঝলবে কষ্ট পাবে আপনি ঋণ আদায় করে দিবেন পাঁচ নাম্বার যদি ওদের উপর হজ খরচ ছিল কিন্তু হজ করতে পারে নাই তখন কোন মানুষের মাধ্যমে মাতা পিতার জন্য বদলি হতে ব্যবস্থা করুন আল্লাহ রব্বুল আলমিন माता पितार हक समक जो कथागुल्लो आलोचना करी सकल के माता पिदार पूर्णभे हक आदाय करार तौफिक दान कर जरा सुन्नत पे ना सारा सुन्नत पड़े